মানবতা সমাধান আসসালামুকম ওর ববরকতাত আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলত ওসলাম আল আশরফিল্বলমূরসলীমিনিয়া টিভি বাংলার সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের সামনে সোনাতের মূল্যায়ন পর্বে আলোচনা পেশ করছি এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমল যদি শিরিক মুক্ত না হয় অনুরূপ বেদাত মুক্ত যদি না হয় তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন এ আমুল কবুল করবেন না আপনার আমার একটা বিষয় জানার দরকার সেটা কবুলের মৌলিক শর্ত হল দুইটি একটি হল ই একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করা আর একটি হলো রসুল্লাহ সাল আলাইহাল্লামের অনুসরণে করা তাহলে দ্বিতীয় শর্তের সাথে বেদাতের সংমিশ্রণ ঘটে তাহলে এই আমুল আল্লাহ দরবারে কবুল হবে না এ আমুল দ্বারা জাতি কখনো উপকৃত হবে না এটাই চূড়ান্ত এবং বাস্তব কথা সুতরাং আপনি নিজে সচেতন হন যদি এটা কবুল না হয় তাহলে আপনার আমার পরিণতি কি ঘটবে দেখুন পাখি এক ডানায় উঠতে পারে না দুইটা ডানা লাগে ট্রেন চলার জন্য দুইটা পাট লাগে লাইনে শুধু এক পাটে ট্রেন চলবে না ঠিক এবাদত কবুলের মৌলিক দুইটা শর্তের মধ্যে দুইটি থাকতে হবে একটা থাকলে এটা চলবে না বাতিল হবে একমাত্র খালেস উদ্দেশ্যে এবাদত করলে আল্লাহ রাবুল্ল খুশি হবেন আল্লাহ তিট প্রতিষ্ঠিত হবে আর ওই আমুলটি যদি আল্লাহর উদ্দেশ্যে না হয়ে অন্য কারো উদ্দেশ্যে হয় তাহলে সেটা শিরিক হবে দ্বিতীয় শর্ত আমুলটি রসল্লা সাল্লাহ আলী আসাল্লামের পদ্ধতি মোতাবেক হলে আপনার জন্য জান্নাত তিনি আপনার সুপারিশ করবেন কাউসারে পানি পান করাবেন এবং আল্লাহ আপনাকে জান্নাত দেবেন পক্ষান্তরে এই আমুলটির আসলে মোতাবেক না হলে এই আমুলটি বেদাত বলে গণ্য হবে এবং এই আমুলের কারণেই আপনার যাবতীয় আমুল নষ্ট হয়ে যাবে একই আমল, একটা শর্ত পূরণ না করলে শিরিক হবে আরেকটি শর্ত পূরণ না করলে বেদাত হবে আমুল করতে গিয়ে যদি এখলাসও না থাকে আর এতে না থাকে তাহলে সেটা শিরিক এবং বেদাতে পরিণত হবে এই উপলব্ধি এই বুস্টা আপনার এবং আমার মাঝে থাকতে হবে সবার মাঝে এই উপলব্ধি নিয়ে এসে এ মগ্ন হতে হবে তার আগে এব করতে গেলে অবশ্যই ভুল অবশ্যই সমস্যা হবেই এটাই বাস্তব সম্মানিত দর্শক মন্ডলী এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবেন্লাহ আল্লাহ বলছেন হামিয়া, আমুলকারী পরিশ্রান্ত ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হবে আগুনের মধ্যে তাকে ফেলানো হবে আশ্চর্য আমূল করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তাকে কেন জাহান নামের মধ্যে ফেলা হবে আল্লাহ বলছেন সোরাইয়ে ফোরকান তেইশমার আমি তাদের আমুলগুলো দেখার জন্য এগিয়ে যাব। অতঃপর আমুলগুলো সব নষ্ট করে দেব কেন নষ্ট করবেন আল্লাহ আমুল যে আমুলগুলো আপনি করেছেন যে আমুল ভালো মনে করে করেছেন সোনাদকে মূল্যায়ন না করে এই আমল আল্লাহ রাবুল আল্লাহ বাতিল করে দিবেন নষ্ট করে দিবেন। কারণ দ্বিতীয় শর্তটি পালন করা হয়নি অথবা প্রথম শর্তটি পালন করা হয়নি আমুল করেছেন ইস ছিল না একমাত্র আল্লাহ সে করেননি দুই এত্তেফা ছিল না রাসুল্লাহ সাল্লামের পদ্ধতি মোতাবেক আপনি করেননি এই জন্য আমুল বাতিল হবে তাহলে আমাদেরকে সচেতন দৃষ্টি রাখতে হবে এই মর্মে আমুল যেন পরিষ্কার হয় স্বচ্ছ হয় আল্লাহ বলছেন সাক্ষাৎ চাই সেজন্য আমলে সলেহ করে তাহলে আমুল নয় শুধু আমলে সলেহ হতে হবে আল্লাহ সব জায়গায় আমুল সলের কথা উল্লেখ করছে ও আসর সে জন্য পরীক্ষা করবে এই জন্যই মৌত এবং হায়াত কে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ যেখানে আমলের কথা উল্লেখ করেছেন সেখানে আমুল সলের কথা উল্লেখ করেছেন কারণটা কি যে আমল। রসুল্লা সাল্লাহ আলহ্লামের পদ্ধতি মোতাবেক হবে শরীয়ত মোতাবেক হবে সেটা হল আমলে এখানে একটি শর্ত উল্লেখ করেছেন শর্ত আর একটি শর্তা এবাদত করতে গিয়ে যেন কোনো কিছুকে তার সাথে শরিক না করে একই আয়তের মধ্যে সুরায় কাহাফ শেষ আয়াত একশো নম্বর আয়তে আল্লাহ রব আলিন এই শর্ত আরোপ করছেন আমার আপনার সামনে যদি এই দুইটি শর্ত উল্লেখ করে বদত করতে পারি তাহলে তার প্রতিধান কি চমৎকার তাকে আমরা ভেবে দেখেছি আমরা জান্নাতে যাব জান্নাতে উপভোগ করব অনেক কিছুই আপনার ইচ্ছা আছে আপনার তামান্না আসা আকাঙ্ক্ষা আছে কিন্তু এটাতে কি আপনি পরিতৃপ্ত হবেন এটা তো আপনি পরিতৃপ্ত হবেন না রসুল বলছেন এদা জান্নাতের অধিবাসীরা যখন জান্নাতে ঢুকে যাবে জাহান নামের অধিবাসীরা যখন জাহান নামে ঢুকে যাবে ফাইসালা হয়ে গেল আল্লাহ রব আলমিন শব্দ করে বলবেন হাল রাজি বিল্লাহ তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ তোমরা কি আর কিছু চাও জান্নাতিদের উপরে এই প্রশ্ন রাখলে জান্নাতিরা হতবাক হয়ে যাবে বলবে আপনি আর কি বৃদ্ধি করবেন আপনার কাছে আর কি চাই আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি পতুঞ্জি নামিনার নার আপনি কি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিন হলম তুবাই বুজুহানা হয় আপনি কি আমাদের মুখমন্ডলকে উজ্জ্বল করেননি সম্মান দান করেননি মর্যাদা বাড়িয়ে দেননি আমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন আর কি চাই আপনি আর কি বাড়িয়ে দিতে চান আল্লাহ রাব্বুল আলমিন তার তাকে উন্মুক্ত করে দিবেন অতঃপর জান্নাতিরা আল্লাহরবুল আলমিনকে দেখতে থাকবেন দেখতে থাকবেন দেখতেই থাকবেন কত যে দেখতে চাইবেন আল্লাহ এত সুন্দর আল্লাহ রব আল বলছেন আল্লাহ জান্নাতিদেরকে যা কিছু দিবেন তার মধ্যে আহাব্বু আল্লাহ তাদের নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হবে জান্নাতে গিয়ে সেটা হলো আল্লাহরবুল আলমিনের সাথে দিদার মোলাকাত সাক্ষাৎ আল্লাহকে দেখা এটাই হবে জানাতা যদি সাক্ষাৎ করতে চান আমরা যদি আল্লাহর মোলাকাত চাই জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবো আল্লাহ কত সুন্দর আল্লাহ আকবর আল্লাহ বলছেন সুরায় তৌবা বাহাত্তর নম্বর আয়াতে। পক্ষ থেকে যে আল্লাহর লেখা আল্লাহর সাক্ষাৎটা কত গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য তা কি কখনো ভেবে দেখেছি আল্লাহকে আমরা এইভাবে দেখতে পাব। আল্লাহ রাব্বুল আলমিনকে আমরা যদি পেতে চাই তার আমাদের আমুলের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে সম্মানিত উপস্থিতি আমরা বিরতির পরে আবার আলোচনা ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি थे जान्न का सरल पथे आसन गे शयान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 প্রতি বৃহস্পতিবার সাড়ে সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পুরান সন্নার আলোকে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 জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ কাল রাত সাড়ে আটটায় সকালে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 So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means if him God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to yeah. be found. Dekhoon, Dr. Jaakiret Shange Alapkori, Paraburthi Anushthaan, Peace TV, Bangalai. As-salamu wa rahmatullahi wa barakatuh. Shamanit upustiti. আমরা আলোচনায় আবারও ফিরে আসলাম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আলোচনা করছিলাম যে আমাদের মূল পাওয়া মূল পাওনা আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রাবুল আলমিন জান্নাতে দেওয়ার পরে বান্দাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করা আর যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন আল্লাহ রাবুল আলমের কর্তব্য হয়ে পড়বে মানুষ তার পাওয়ায় তার রহমতে তার দেওয়ায় সন্তুষ্ট কিনা কি চমৎকার একটা বিধান কিন্তু পাবো কি করে কিভাবে পাবো আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্ট তার পথ বাতলিয়ে দিয়েছেন আল্লাহ সাক্ষাৎ কিভাবে পাবো জান্নাতে তার পথ বাতিল মহান রব দুইটা শর্ত এক যে আমুলটি করব সেটা কাউকে শরিক করা যাবে না একমাত্র আল্লাহর জন্যই করব। দ্বিতীয়ত রসুল্লাহ সাল্লাই সাল্লামের পদ্ধতি মোতাবেক করব আমুলের সলেহ করব সন্নাথের মূল্যায়ন করতে গিয়ে যদি আমি দ্বিতীয় শর্তটি না মানি তাহলে আমার এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ সন্তুষ্টিও আমি পাব না রিজামন আমার দ্বারা হাসিল হবে না এটাই স্বাভাবিক চলুন আল্লাহ রাব্বুল আলমিন এ কথা বললেন যে দুইটা শর্তই আমাকে মানতে হবে কিন্তু আমার আপনার দাবি যেভাবে গতানুগতিক চলছে এইভাবে আমুল করে যাব বেদাত হোক শিরিক হোক সেটাকে আমি লক্ষ্য করব না এই দাবির জবাবটা কি রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শকে আপনি প্রত্যাখ্যান করেছেন আপনি রাসুল সাল্লামকে মানেন না কিন্তু দাবি বড় যে আমার এবাদত কবুল হচ্ছে আমি অবশ্যই পাব দেখুন ভিতরে আগে বিশ্বাস নিয়ে হবে এই মর্মে যে এই দুইটি শর্ত না থাকলে এই বিশ্বাস আপনার মধ্যে আপনার নিশ্চয় আল্লাহ রাবুল আলমিন তোমাদের চেহারা সৌন্দর্য দেখবেন না তোমাদের মাল দেখবেন না কে কত সুন্দর কে কত কে কত মালদার সেটা আল্লাহ দেখবেন না দেখবেন কি তিনি দেখবেন তোমাদের এবং তোমাদের আমুল সমূহ এখলাস কি এটা আল্লাহ বলে দেখবেন এবং আমল দেখবেন কি আমুল তোমরা করেছো যদি আমলে সলে করি তাহলে ভালো এতে কোনো সন্দেহ নেই আমলে সলে যদি না করি তাহলে আমার দ্বারা আল্লাহ সন্তোষ লাভ করা সম্ভব নয় উপস্থিতি এমন একটা জিনিস এখানে যেটা সমানিতিখানে আশ্রয় দিবেন সেটা আপনার পাকাপুক্ত হবে আর যেটাকে আশ্রয় দিবেন না সেটা পাকাপুক্ত হবে না এজন্যই এই জন্যই রসুল্লাহ বলছেন আল্লাহ মুসক তোমার দেহের মধ্যে একটা টুকরা আছে আর যদি এই অন্তরটা এই টুকরাটা খারাপ থাকে তাহলে পুরো শরীরটাই খারাপ হবে আল্লাহ কাল সেটাই হল অন্তর এই আপনার নার্ভ আপনার হৃদয়টা অন্তরটা যেন সুস্থ থাকে এ ব্যাপারে আপনি নিজে সচেতন হন আসলে আপনি কখনো বেদাতটাকে বেদাত হিসাবে মেনে নিতে চান না আপনি মেনে নিতে পারেন না বেদাতকে আপনি অবজ্ঞা করেন আপনি নিজে সচেতন না হয়ে কখনো কোরআন সন্না সম্পর্কে এমন হটকারিতা এমন কথা আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করবেন না উচ্চারণ করলে তাহলে এটা চলে যাচ্ছে অপবাদটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধানের উপরে বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহর উপরে চলে যাচ্ছে রসুল্লাহ সাল উপরে চলে যাচ্ছে আপনি আপনার কথাকে আপনি মূল্যায়ন করুন দুইটা শর্ত উল্লেখ করেই আপনাকে এবাদত করতে হবে এবং আপনাকে আগে প্রথম বিশ্বাস করতে হবে বিশ্বাস করে তারপরে কার্যকর করতে হবে আপনি মসজিদেও সেচদা করেন মাজারও সেচদা করেন আপনি ইসলামও মানেন আবার ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম দর্শন থিউরি আছে সেগুলোকেও আপনি মূল্যায়ন করেন তাহলে তো আপনার খুলিসিয়াতে ত্রুটি রয়েছে আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছেও কেঁদে কেঁদে বরং তার চেয়ে বেশি কেঁদে খুলিসিয়াতের সাথে মাজারে গিয়ে গাস্তলায় গিয়ে পাথরের কাছে গিয়ে খানকার গিয়ে মরা লোকের কাছে হাত তুলে কেদে কেদে আপনি তাচ্ছেন তাহলে খুলুসিয়াতে আপনার ত্রুটি রয়েছে এই খুলুসিয়াত দিয়ে আপনি এবাদত করলে এবাদত হবে না অনুরূপভাবে আপনি নবী মোহাম্মদ সাল্লামকে অত্যন্ত ভক্তি করেন মোহাম্মদ সাল আলাইসাল্লাম নাম শুনলেই আপনি দুই আঙ্গুলে চুম্বুন দান করেন এবং চোখে আঙ্গুল মাসা করে থাকেন কতই না ভক্তি দেখান কিন্তু সোননাথ বা এত্তেবা তিনি যে আদর্শ দিয়ে গেছেন এ আদর্শের প্রতি আপনি কতটুকু ভক্তি দেখান এই আদর্শ কতটুকু আপনি মেনে চলেন আদর্শের প্রতি যদি ভক্তি আমার মাধ্যমে না আসে আমি যদি ভক্তি না দেখাই তাহলে ওই ভক্তিতে আপনার কোনো উপকার কালকিয়া কালকিয়ামতের মাঠেও হবে না দুনিয়াতেও হবে না কারণ এতে বা জিনিসটি আলাদা রসুল সাল্লা যেভাবে চলতে বলেছেন সার্বিক জীবনে আপনাকে ওইভাবে চলতে হবে অর্থনৈতিক জীবন ওইভাবে চলতে হবে যেভাবে তিনি চলতে বলেছেন রাজনৈতিক জীবন ওইভাবে চলতে হবে জীবনে তিনি চলতে বলেছেন যেভাবে তিনি সামাজিক জীবনে চলতে বলেছেন সেভাবে চলতে হবে পারিবারিক জীবন থালাতের জীবন শিয়ামের জীবন জাকাতের জীবন হজ্যের ক্ষেত্রে সর্বক্ষেত্রে একজন ব্যক্তিকে মূল্যায়ন করতে হবে তবেই আপনি দ্বিতীয় শর্তটি পালন করলেন দুঃখের বিষয় এটাই যে আমি সালাতের ক্ষেত্রে ঠিকই মোহাম্মদ সাল্লামের তরিকায় সালাত করছি কিন্তু ব্যবসার ক্ষেত্রে সুদ খাচ্ছি রাজনীতির ক্ষেত্রে ক্ষেত্রে মানলাম না সমাজনীতির ক্ষেত্রে মানলাম না তাহলে আমি কোন শ্রেণীর মানুষ হলাম আমি কি দ্বিতীয় ক্ষেত্রটি মূল্যায়ন করলাম সোনাদকে কি মূল্যায়ন করলাম না আপনার সামনে সুদি অর্থ ব্যবস্থা আজকে কিলবিল করছে সুদে ধোকাবাজিতে ঘুষে একেবারে হয়ে গেছে আপনি কি দিকে চলে যেতে চান রসল্লা সাল আলিহু আসাল্লামকে যদি মেনে নিতে চাই তাহলে তার সোনাতকে যদি মূল্যায়ন করতে চায় তাহলে সার্বিক জীবনেই আমাকে গ্রহণ করতে হবে শুধু সালাতের ক্ষেত্রে নয় শুধু শিয়ামাজের ক্ষেত্রে নয় শুধু জাকাতের ক্ষেত্রে নয় বরং আপনার জীবনে যতগুলো ক্ষেত্র রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে আজকে আমাদের সবচেয়ে বড় অভাব সোননাথের মূল্যায়ন নেই আমরা সুন্নাতকে মূল্যায়ন করি না আমরা এজাবত যতগুলো পর্ব আলোচনা করেছি এ আলোচনার ভিত্তিতে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাতে চাই রসুল্লাহ সাল্লাই সাল্লামকে মহাব্বত করার সাথে সাথে প্রমাণ দিতে হবে সন্নাতের মূল্যায়ন করে যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে সার্বিক ক্ষেত্রে কল্যাণের আবহ প্রবর্তিত হবে এবং কল্যাণ প্রবাহমান থাকবে বলে আমরা একান্তভাবে বিশ্বাসী কিন্তু কে সোননাথের মূল্যায়ন করবেন কীভাবে করবেন আলোচনা করেছি শেষ মুহুর্তে আপনাদের আহ্বান জানাতে চাই রসুল্লাহ সাল আলী আসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন পরতে পরতে সেভাবে সোননাথকে মূল্যায়ন করুন তারপরে সাহাবাকেরাম যেভাবে হাতে দাঁতে শক্ত করে माध्यमे कथा ए क्ध्यमे सोन्नाथ के संरक्षण कर भलोवसेसे इत्तेबा करते जुग जुगध सोन्नाथर धारात शाहबा केमर सलाफे सालहर रास्त चलार चेष्टा करी एवं सफलकाम हई मैं रखते जे सहबा के राम जे आदर्श अनुसरण कर ধন্য হয়েছেন ওই আদর্শকে মূল্যায়ন করে ওই আদর্শকে মেনে চলেই আমাদের জীবনকেও ধন্য করতে হবে এই জন্য বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নেই আসুন সিরাতের মুস্তাকিমে দৃঢ় থেকে এবং হাতে দাঁতে আদর্শের মাধ্যমে রাসুলের সুন্নাতকে মূল্যায়ন করে সেই পথে এগিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুন্নাতকে। যথাযথ ভাবে আঁকড়ে ধরা তৌফিক দান করুন আমিন এবং সকলকে মৃত্যু দান করুনের উপরে সুবাহিকা আশাহ আস্তা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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি ওয়াসাল্লাম এর সন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সফল বাস্তবাযন দেখুন বাংলাদেশে বাংলায় ডাকিরের আন্তরিক বার্তা ইসলামিক বমে